একটা পত্রিকায় পড়েছিলাম মরক্কো টিউনিশিয়া হলো একটা ভালো দৃষ্টান্ত একমাত্র সেখানে আরব বিশ্বের প্রায় সবাই আছে এখানে মৌলবাদীদের অবরুদ্ধ অবস্থা রাখা সম্ভব হয়েছে কারণ মার্গেবা যখন ক্ষমতায় আসেন তখন তিনি বাজেটে শতকরা পঁচিশ ভাগ অর্থ শিক্ষা খাতে ব্যয় করেন এটা একটা কারণ যে সেখানে মৌলবাদী দলগুলো ক্ষমতার জন্য সব সময় আন্দোলন করলেও গণতান্ত্রিক দলগুলো ক্ষমতায় থাকে যা হোক আমি এখন আমার বক্তব্য শেষ করব। আপনারা অনুধাবন করেছেন আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে মৌলবাদ শুরু হয় এবং বর্তমানে অবরুদ্ধ করে রাখার জন্য আল্লাহ করতে পারে।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 পক্ষ থেকে মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে कत कार्यकिन कुरानोटी मानुषे जीवन देखो साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी मारेज और डिवोर्सिंग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 It's your choice. Join Dr. Zakir Naik. See... ...aardhangi ni nati tangi ni... ...prothi rabibar... ...raad shadi shattai... ...haa puna shampra chaad... ...shakal shadi nautai bangladehe... TV Bangladehe... ...kotha ke... ...kaar mat dhumi... ...ohir mat dhumi... ...bolte bala hai... ...tini taai bole tha... ...prasullah satsaam... ...Jaijin na vabhaar... ...khaar dhara... হুসেন্টর আবু বাকরিয়া জাহাঙ্গীর कथाजेर इतिब क्रम विकास मंगलवार और शनिवार रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंगे भी একটি আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা जहांगीर आलम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 বিধান না তুলে রেখে নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় वासुदेव नमोस्त राय सुव्यत्मजाई नमोस्त रुद्रेन्द्रेभ्यो नमोस्त चंद्र सभापति महोदय আমার সাথী ভদ্র মহিলা ও মহাদয়গণ এখানে বিষয়টা খুবই জটিল আমি উপলব্ধি করি যে এর মূল বিষয়টা অনুধাবন করা প্রয়োজন আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে স্বাধীন মত প্রকাশে ধর্মীয় অভিব্যক্তি কি বাধাস্বরূপ এর উত্তরে আমি বলবো যে না এখানে কোনো বাধা নেই কিন্তু এর পর আমার পূর্বের বক্তা আমি মনে করেছিলাম অন্য সব বক্তা কথা বলার পর বলবো। কিন্তু সভাপতি মহাদয় যেভাবে ঠিক করেছেন সেটাই শিরোধার্য আমি পরে বসে আলোচনা করবো আরও আমার পূর্বের বক্তা যে কথা বলেছেন আমি ক্ষমা চাচ্ছি তার সঙ্গে একমত নই আমি এখানে সনাতন বৈদিক ধর্মের প্রতিনিধিত্ব করছি যখন আমাদের ধর্মের প্রশ্ন আসে আমি অনুধাবন করি যে যে কোনো ধর্ম উনি বলেছেন যে কোনো ধর্মেই মৌলবাদ আছে সম্ভবত এই কারণে আজকাল হিন্দিতে এই শব্দের প্রচলন হয়েছে উনি কথা মানেন জানেন যে ধর্মে কোনো পরিবর্তন হতে পারে না কারোর সাথে আমরা আলোচনা করতে পারি না আলোচনা করতে পারি না এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যখন সনাতন ধর্মের প্রশ্ন আসে তখন এটা একেবারে সত্য কথা আমরা মানি যে ধর্মে কোনো পরিবর্তন আসতে পারে না পর আমি কথা মেনে নিতে মোটেই প্রস্তুত নই যে আমরা কারোর সাথে আলোচনা করতে পারব না বা কাউকে আমরা আলাদাভাবে আলোচনা করতেও দেব না দুটো বিষয়ে আপনারা চিন্তা করুন আমি যতদূর বুঝি সব সমস্যা তখন থেকে শুরু হয়েছে যখন কিছু আধুনিক ধর্মবাদী প্রাচীন ধর্মবাদীকে ধর্মান্তরিত করে পরিবর্তন করে নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়াস শুরু করে যতদিন ধরনের প্রয়াস ছিল না ততদিন এমন সমস্যা কখনো দেখা যায়নি আপনারা দেখতে পাবেন যত প্রাচীন ধর্ম বিশেষ করে সনাতন ধর্ম আছে ওইসব ধর্মে অন্যকে কখনও নিজের ধর্মে আনার প্রয়াস নেওয়া হয় না ধর্মান্তরের আমরা ধরনের বিরোধিতা করি কোনো হিন্দুকে যদি মুসলমান বা খ্রিস্টান করা হয় তবু আমাদের কষ্ট হয় আবার কোনো মুসলমান বা খ্রিস্টানকে যদি কেউ হিন্দু করতে যায় তাও অন্যায় মনে করি আমরা অন্যায় মনে করি অর্থাৎ এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয় আমি একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের সিদ্ধান্ত এটাই যে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই শাস্ত্রে যে সিদ্ধান্ত আছে সেটাই আমাদের সিদ্ধান্ত শাস্ত্র অনুধাবনে আমাদের যদি কোনো ভুল হয় তাহলে তা সংশোধনের জন্য আমরা সবাই প্রস্তুত আছি সত্য কথাই যে আমাদের এখানে শাস্ত্রের ঐতিহ্য এমন যে বিরোধী পক্ষকে সব সময় আমরা আমন্ত্রণ করি তাঁর এবং তার আগে আমরা আলোচনা করেছি আমাদের এখানে পূর্বপক্ষ ও পরবর্তী জন্য একই প্রক্রিয়া আমি এখানে কথা বলার জন্য জেনে বোঝাই হিন্দিকে বেছে নিয়েছি এই জন্য যেমন কিছু শব্দ ও কিছু টেকনিক্যাল টার্মস আসবে যার ইংরেজি অনুবাদ করা একেবারেই সম্ভব নয় অনেক বিজ্ঞান লোকেরা চেষ্টা করেছেন কিন্তু সংস্কৃত শব্দের সঠিক অনুবাদে আমি মনে করি আজকের ভাষায় তা হতে পারে না ওই শব্দের অর্থের কাছাকাছি আপনি যেতে পারেন কিন্তু একদম সঠিক অনুবাদ হয় না কারণ শব্দের অর্থ শব্দকোষে যা পাওয়া যায় কোন ডিকশনারির অর্থে শব্দের অস্পষ্ট ইঙ্গিত থাকে এর সাথে অনেক ব্যঞ্জনা থাকে যা শব্দের সাথে সংযুক্ত থাকে এই সব মিলেই শব্দের অর্থ হয় সত্য কথা বলতে গিয়ে ধর্ম শব্দের সঠিক অর্থ রিলিজিয়ান শব্দে পাওয়া যায় না অথচ আমরা বাধ্য হইতা ব্যবহার করছি যাই আমি এই কথা বলছিলাম যে সনাতন ধর্মে এমন ধারাবাহিকতা আছে প্রথমে আমরা পূর্বপক্ষ এবং পরবর্তী গ্রহণ করি শঙ্করাচার্য যখন নাস্তিকতাবাদ সমর্থন করতে শুরু করেন তখন এমন জোরালে সওয়াল করেন যে তারপর অনেক নাস্তিক আচার্য এটা স্বীকার করেন যে আমাদের নাস্তিক আচার্যরা আমাদের পক্ষে এতটা জোর সমর্থন করেননি যতটা শঙ্করাচার্য করেছিলেন কারণ আমরা এটা মানি যে পূর্বপক্ষ যতটা শক্তিশালী আমাদের পরবর্তী পক্ষ ততটা শক্তিশালী হবে যদি পূর্বপক্ষ দুর্বল হয় কম শক্তিশালী হয় পরবর্তী পক্ষও দুর্বল থাকবে এই জন্য আমরা প্রার্থনা করি পূর্বপক্ষ অনেক ভালো হয় এরপর আমি এর উত্তর দিতে চাই এই আমি আমার ধর্মের ভিতর বা ধর্মের বাইরে এমন কোন আলোচনা করতে প্রস্তুত নই কোনো প্রশ্নই ওঠে না তৃতীয় কথা এই যে বাস্তবে যা হল প্রথম কথা কোনো ধর্মে কি পরিবর্তন করা যায় আমার উত্তরে এই যে ধর্মে কোনো পরিবর্তন করা যায় না কারণ আমি যতদূর জানি তা হল সবাই কথা মানে যে ধর্মের আচরণের ফল পরলোকে পাওয়া যায় ইহলোকে আমরা যে সুখ দুঃখ পাই তা ইহলোকে সম্পাদিত কাজের ফল এমন নয় অধিকাংশ ক্ষেত্রে যাকে প্রারব্ধ বলি দৈব বলি অদৃশ্য বলি পূর্বজন্মের কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয় আবার এই জন্মে সম্পাদিত অধিকাংশ পাপ পুণ্যের ফল আমরা পরলোকে পাই আমাদের যেসব ভাই পুনর্জন্মে বিশ্বাস করেন না তারা এটা তো মানেন যে মরণের পর সমাপ্তি হয়ে যায় না মরণের পরেও আত্মা কোথাও কোথাও বিদ্যমান থাকে আবার এমন একদিন আসবে যাকে প্রলয়ের দিন বা প্রলয়ের রাত বলতে পারেন বা বিচারের দিন বলতে পারেন এমন একদিন আসবে যে তিনি আকাশ থেকে অবতরণ করবেন এবং তিনি সব জীবকে পুনরায় জিজ্ঞেস করবেন তুমি কী কী কাজ করেছো আর তার জন্য এই ফল ভোগ করো এটা অন্য কথা যে কেউ কেউ এমন মনে করেন যে আমরা শুধু এই জন্ম পেয়েছি এখানে আমরা যেসব কাজ করছি তার ফল ভালো বা মন্দ আমরা এখানেই পেয়ে যাব তিনি অনন্তকালের জন্য স্বর্গ বা নরকে পাঠিয়ে দেবেন তারা এটা বিশ্বাস করেন শুধু তাই নয় আমরা অনেক জন্মে বিশ্বাস করি আর একটা কথা সবাই মানে তা হল আমরা এখানে যে কাজ করছি তার ফল যে আমরা এখানে পেয়েছি তা কিন্তু অন্তিম ফল নয় এর এরপরও কিছু ফল পাওয়া বাকি আছে এর অর্থ আমরা এখানে যেসব কাজ করছি তার জন্য আমাদের কারো কাছে জবাবদিহি করতে হবে কারো কাছে কখনো জবাব দিতে হবে উত্তর দিতে হবে এটা যদি কেউ না মানে তাহলে সে তো ধর্মই মানে না এমন আস্তিক ও নাস্তিক শব্দ অনেক হয়েছে কিন্তু আমি এখন আস্তিক ও নাস্তিকদের এভাবে বলতে চাই যারা আমাদের ধর্মশাস্ত্রের অনেক অংশের সাথে একমত পোষণ করে যারা পরলোক মানে এখানে পরলোকের অর্থ পুনর্জন্ম ভাববেন না আমি পরিষ্কার করে বলছি মরণের পর কিছু একটা হয় এটা যারা মানে ঈশ্বরকে মানাও জরুরি নয় আমাদের বৈদিক সম্প্রদায়ের মধ্যে অনেক দৃষ্টিভঙ্গি আছে যা ঈশ্বরকে অনেক উপেক্ষা দৃষ্টিতে দেখে তবে তারাও কর্মফল মানে আর মরনের এখানে সম্পাদিত কাজের জন্য আমাদের মরনের পর কোথাও উত্তর দিতে হবে যারা এটা মানে সে হিন্দু হোক বা মুসলমান বা খ্রিস্টান বা পার্সি বা ইহুদি যায় হোক না কেন সে ধার্মিক সে আস্তিক এটা মানতে আমি প্রস্তুত পা কে পা মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক জাহাঙ্গীর হুসেনের উপস্থাপনায়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 कत कार्यक मम निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगलेशे इसी मानवतार তাম সৃষ্টির জন্য মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাহিমকে সমস্ত বিশ্বের জন্য সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে বাংলায় सरल पथे आसन गड़े शय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 প্রতি বৃহস্পতিবার সাড়ে এগারো সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলা আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই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 বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি করেছে মানব জাতির জন্য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 बृहस्पतिवार सन्धार साढ़े छटाय पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश मुस्लिम अबर्जन के इसलम्बे बुनियादी नीति समूह देख মুসলিম সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে বাংলায় সকাল এগারোটায় বাংলাদেশে আবার এত কিছু মানার পর আপনারা নিজে নিজে চিন্তা করে দেখুন আমরা যে কাজ করছি তার ফলটা কি হবে এটা কিভাবে নিশ্চিত করব এখানে আপনারা গণতন্ত্রের কথা বলে নিন ঠিক আছে আপনারা যেভাবে পারেন একটা নির্ণয় করে দিন আইন কিন্তু যদি ফল দেওয়ার জন্য কেউ হয় তাহলে তিনি আমাদের তৈরি করা সংশোধনগুলো আমাদের তৈরি আইনগুলো স্বীকার করেছেন কি করেননি এটা যতক্ষণ নিশ্চিত না হওয়া যায় ততক্ষণ আমরা এই নতুন সংশোধনগুলো কিভাবে বলবৎ করতে পারবো এই বিষয়ে আপনারা ভালোভাবে চিন্তা করুন সংসারে এমন কোনো রাজা নেই যিনি ঠিক আছে এভাবে দেখুন গণতন্ত্র অনেক বিপদের মধ্য দিয়ে চলছে গণতন্ত্র এটা আজকের বিশ্বে অনেক ব্যাপক হয়ে গেছে এটা অন্য কথা কিন্তু এটা সম্পূর্ণ ত্রুটিহীন পদ্ধতি এটা বলা যায় না ঠিক আছে আজকাল বহু লোক এটা মনে করে যে সব পদ্ধতির মধ্যে অধিক ত্রুটিহীন পদ্ধতি এটা এ কথা লোকে মনে করে তবে এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক আক্ষেপ এটাই যে যাদের উপর শাসন করা হবে তাদের দ্বারা শাসিত হতে হবে এটা অত্যন্ত ভুল কথা পরিণাম এ হয় যে যাদের উপর শাসন করতে চান তাদের ইচ্ছার বিরুদ্ধে আপনি যেতে পারবেন না আপনি বহুমতের কথা বলুন কিন্তু আমরা ভালোভাবেই জানি যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি যেসব লোক ভোট দিতে যায় তাদের কতজন সব বিষয়ে জ্ঞান রাখে তাদের ভোটের কি মূল্য আছে পাশ্চাত্যের এক বিদ্যান ব্যক্তি একবার বলেছিলেন যে একজন মেধাবী একজন বোকার সমান হলে আমি গণতন্ত্রকে সহ্য করতে পারি কিন্তু এটা অসহনীয় হয়ে ওঠে যখন দুজন বোকা একজন মেধাসম্পন্ন ব্যক্তির সমান হয় একজন মূর্খ ব্যক্তি ও একজন বুদ্ধিমান ব্যক্তি সমান গণতন্ত্র এটা মেনে নেওয়া যায় কিন্তু দুজন মূর্খ একজন বুদ্ধিমানকে তুলে ফেলে দিলে আমরা কি করব বর্তমান পরিস্থিতি এমনই চলছে লোকেরা এর ফল ভোগ করছে হতে পারে আপনাদের মনে হয়েছে যে এর চেয়ে ভালো কোন শাসন পদ্ধতি আর নেই তাহলে তাই করুন আমি শাসন পদ্ধতির জন্য গণতন্ত্র বদলাবার ওকালতি করতে এখানে দাঁড়াইনি বরং ধর্মের ক্ষেত্রে আপনারা কিভাবে গণতন্ত্র আনতে পারেন কোন রাজায় কথা বলবেন যে অপরাধীকে জিজ্ঞেস করো, তোমার কোন কাজ ভালো আর কোন কাজ খারাপ তুমি যেটা বলবে তারই ফলে তোমাকে দেব রাজা এই কাজ কীভাবে বলবেন এজন্য প্রত্যেক রাজার একটা আইন থাকে এবং ওই আইন তিনি পালন করতে চান ঈশ্বরের মধ্যে যদি কিছু সামর্থ্য থাকে আর ঈশ্বর সবচেয়ে সামর্থ্যশালী এটা সব ধর্মই মানে তাহলে ঈশ্বর বিধানে নিজের দ্বারা সম্পাদন করা সংশোধনগুলো স্বীকার করেন কি না এটা যতক্ষণ না জানা যায় ততক্ষণ পরিবর্তনগুলোকে আমরা স্বীকার করতে পারি না তবে এর অর্থ মোটেই এই নয় যে আমরা অন্য সম্প্রদায়ের লোকদের অন্য ধর্মের লোকদের নিজের ধর্মে আমি প্রথমেই বলেছি যে যতদিন পর্যন্ত আপনারা নিজের ধর্ম পালন করতে থাকবেন ততদিন এই সমস্যা দেখা যাবে না সনাতন বৈদিক ধর্ম পার্সি ধর্ম ইহুদি ধর্ম যত প্রাচীন ধর্ম আছে তারা কখনো অন্যদেরকে নিজের ধর্মে নেয় না এজন্য এইসব লোক যেখানে আছে সেখানে অত্যন্ত নিরাপদে আছে কোনো পার্সি কোন সমাজের জন্য আজ পর্যন্ত বিপজ্জনক হয়নি সনাতনবাদীরাও কোনো সমাজের জন্য আজ পর্যন্ত ক্ষতি করা হয়নি এখন পরিস্থিতি এমন যে যখন কাউকে নিজের ধর্মে আনার কথা হবে তখনই জোর জবরদস্তি হবে আমার নিজের প্রশ্নে ফিরে আসছি কারণ এখনো তিন চার মিনিট সময় আছে আমি বলতে চাই যে আমাদের সনাতন বৈদিক ধর্মের ইতিহাস দেখেন এর মধ্যে কখনো অন্য সম্প্রদায়ের লোকদের বা অন্য সম্প্রদায়ের ভিতরের লোকদের স্বাধীন আলোচনা স্বাধীনতায় কখনোই বাধা দেওয়া হয়নি এভাবে আমাদের ইতিহাসে দৈব ও স্ত্রী উভয় প্রকার সৃষ্টির বর্ণনা দেওয়া আছে স্বয়ং গীতা এই কথা বলা হয়েছে অন্যত্রও আছে যেখানে দৈব সৃষ্টির প্রশ্ন আছে সেখানে এই ধরনের বাধা কখনো না রাম ও রাবণের সংগ্রাম রামায়ণের উদাহরণ দেখে আপনারা ভগবান রামের সামনে কখনো এই প্রশ্ন এলে আপনি কি বলবেন যদি ধর্মশাস্ত্রে এর উত্তর পাওয়া যায় তাহলে কারোর সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নেই ধর্মশাস্ত্রে যদি এর উত্তর না পাওয়া যায় এবং আলোচনা করতে হয় অথবা ধর্মশাস্ত্রে কি উত্তর আছে তা আমাদের আলোচনা করতেই হবে সেখানে ভগবান রামের মতভেদের বিষয় কখনো চেপে রাখা হয়নি আমি এর দুটো দৃষ্টান্ত দিচ্ছি প্রথম দৃষ্টান্ত হলো যে সময় মহারাজ দশরথ ভগবান রামকে বনবাসের আদেশ দেন তখন লক্ষণজী চরম বিরুদ্ধে ছিলেন তিনি ভগবান রামকে স্পষ্টভাবে সতর্ক করে বলেন মহারাজ দশরথ এ সময় বসে চিন্তা ভাবনা করে তিনি সিদ্ধান্ত প্রদান করছেন না এই সিদ্ধান্ত ধর্মসম্মত নয় এজন্য আপনি এটা মেনে নেবেন না ভগবান রাম বলেননি যে এ কথা বলার তুমি কি রাজা বলেছেন আমি তা করছি চুপ থাকো এই কথা বলেননি বাল্মিকি রামায়ণের বিভিন্ন অধ্যায় আছে এখানে তিনি লক্ষণজিকে তর্কের মাধ্যমে যুক্তি দিয়ে এবং শাস্ত্রী প্রমাণ দিয়ে বুঝিয়েছেন কিনা যে মহারাজ দশরথ অবশ্যই পত্নীর প্রেমে বস হয়ে এটা করেছেন এটা অন্যায় নয় অত্যাচার নয় ধর্মের বিরোধ নয় এজন্য তা পালন করা উচিত যদি সেখানে এমন হতো যে তখন ব্যক্তির স্বাধীনতা চাপা দেয়া হতো তাহলে ভগবান রামের এতটা তর্ক করার কোন প্রয়োজনই